বিদ্যা শিস্ত এশা তুমি ধরলা রাজনিতি শৈতানে ধোকায় পয়রা কর প্রি তিদ্দিস্তায়শা তুমি ধরলা রাজনীতি শৈতানে ধোকায় পয়রা করি রিতি কত আশা কয়লা বাপমাই ভারসিটিতে দিল বাজে কাজে ব্যস্ত থাইকা আসল কাজ না হলো কত আশা কইরাতে দিল বাজে কাজে ব্যস্ত থাইকা আসল কাজ না হলো স্বাব হলো খারাপতি সব হলো খারাপতি হারাই না আসল নীতি বিদ্যা শিখতে ঐশা তুমি ধরলা রাজনীতি শয়তনে রো ধো পইরা করলা প্রীতি বিদ্যা শিখতে আয়সা তুমি ধরলা রাজনীতি শয়তনে রো ধোকায় পৈরা করলা প্রীতি বন্ধু বীর নাই আড্ডা দাও কত জনে কারো সাথে প্রেমালির জনে বন্ধবীর ভাব নাই আড্ডা দাও কত জনে কারো সাথে প্রেমাল থেকে কি আর পাবে তোমার থেকে অসহায় জাতি বিদ্যাশিস্তি আইসা তুমি ধরলা রাজনীতি শৈতানেরও ধোকায় পইরা করলা প্রীতি বিদ্যাশিষ্টে এসা তুমি ধরলা রজনীতি শৈতনেরো ধোকাই পৈরা করলা প্রীতি ছাত্র হইয়া তুমি ত্রা সৃষ্টি করো কলম না লইয়া তুমি পিস্তল কেন ধরো ছাত্র নেতা হইয়া তুমি ত্রা সৃষ্টি করলম না লইয়া তুমি পিস্তল কেনু ধরো বোমা ফটেই এশ বর মোনে বোমা ফটেই শো বর মোনে ভীতি বিন্দ শিখতে এশা তুমি ধর রজনি শৈতনে রো ধো করলা প্রি রিতি বিদ্দ শিখতে এশা তুমি ধর রাজনি শৈতানে রো ধোকায় পরা পি বিদ্যা শিখতে আইসা তুমি ধরলা রাজনীতি শয়তানেরও ধোকায় পৈরা করলা পিরিতি